فأَو حَن إِلَكَكَمَا أَو حَنَ إِلَ نُح وََّبينَ مِن بعد وَأَو حَنا إِ عِبَضهم وَإِساعينَ وَصحاقَ وََعقُوبَ وَْأَسدَطِ وَوعسَ وَأَوبَ وَيونوس وَيون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 পরিবেশিত বাংলা অডিও লেকচার সিরিজ পথিকীর পদচিহ্ন নবীদের জীবন এই লেকচার সিরিজটি ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরবে আমাদের পূর্ববর্তী নবীদের জীবন কাহিনী ও উজ্জ্বল ইতিহাস আল্লাপ সংগ্রামের গল্প এবং তাদের রেখে যাওয়া শিক্ষা কুরআ নম্বর সুরা এই সুরাতে আল্লাহ মুসা কাহিনীর একটি বিশেষ অংশ আমাদের সঙ্গে আমাদের কাছে উপস্থাপন করছেন আল্লাহ রসুলের কাছে প্রশ্ন হিসেবে উপস্থাপন করার মাধ্যমে এবং আল্লাহ বলছেন হাদিস আরবিতে এই শব্দটির মাধ্যমে নতুন কোনো কিছুকে বোঝানো হয়ে থাকে কাজী আল্লাহ মুহমত তিনি আমাদেরকে বুঝাতে যাচ্ছেন তিনি মুসা সালামের কাহিনীর এমন একটি অংশ আমাদের সামনে জানাতে যাচ্ছেন যেটা আগে বর্ণনা করা হয়নি আজকের পর্বে ইনশা আল্লাহ আমরা আল্লাহ সাথে মুসাআসালামের যে প্রথম সংলাপ সেই প্রসঙ্গে আলোচনা করব যখন আমরা কুরআ নীল বর্ণনা দেখি তখন আমরা দেখতে পাই সাইদিনা ইউসুফ আল্লাহিস্লাম ছাড়া অন্যান্য সমস্ত নবীদের কাহিনীকে আলাহমতাল্লাহ ভেঙে ভেঙে বিভিন্ন অংশে বিভিন্ন সুরাতে বর্ণনা করেছেন এর প্রসঙ্গে আমরা কিছু মন্তব্য উল্লেখ করবো কেন আল্লা সুফম তাল্লাহ এভাবে আলোচনা করেছেন প্রথমে আসা যাক বিভিন্ন অংশে বিভক্ত করে কাহিনী বর্ণনা করার প্রসঙ্গে প্রথম কথা যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে কুরআন কোনো ইতিহাসের বই নয় কিন্তু এখানে ঐতিহাসিক বিষয়ের আলোচনা রয়েছে কুরআন হচ্ছে এমন একটা কিতাব যা হৃদায়ত দান করে সঠিক পথের সন্ধান দেয় মানুষকে অন্ধকার থেকে বের করে নিয়ে এসে আলোর পথ দেখায় এটাই হচ্ছে আলসু মোহামতাল যে কুরআন নাজিল করেছেন তার মূল উদ্দেশ্য এই মূল উদ্দেশ্যকে সফল করার জন্য আলসু মোহামতাল যখন इतिहास वर्णना करा दरकार तक इतिहास वर्णना कर दरकार तक भाषा शैली प्रयोग कर विषय प्रयोजन आलोचना उल्लेख करविष्यवाणी आलोच महतारा भविष्यवाणी कर सब गुल उद्देश्य हम हिदायतर रसद प्रदान आगे बोले आलोचना महतारूल्लामेर प्रथम संलापर विषय उल्लेख कर তবে আমাদের আজকের এই আলোচনায় আমরা দেখতে পাই সুরা তহার বর্ণনাকে মূল কাঠামো ধরে অন্যান্য কাহিং এর এই বৃত্তান্ত আপনার কাছে এসে পৌঁছেছে কি যখন তিনি আগুন দেখলেন ইসরা আনার বলছেন যখন তিনি আগুন দেখলেন ইদরা যখন তিনি দূরে একটি আগুন দেখলেন তখন তিনি তার পরিবারকে বললেন তোমরা এখানে অবস্থান করো সৈদ নামুসাল্লাম তিনি মাদিয়ান থেকে মিশরের উদ্দেশ্যে সপরিবার অন্ধকার মরুভূমি আমরা দেখতে পাই দিনের বেলা যেরকম প্রচন্ড গরম থাকে রাতের বেলা ঠিক তেমনি ভাবে খুব দ্রুত তাপমাত্রা নেমে যায় এর মধ্যে যদি কোথাও আগুন জ্বলে মরুভূমি ফাকা স্থান তাহলে সেই আগুন সবারই দেখতে পাওয়ার কথা কিন্তু যেভাবে তিনি আগুন দেখলেন তিনি তার স্ত্রীকে কনভিন্স করার চেষ্টা করেছেন চেষ্টা করছেন যে আমি অবশ্যই আগুন দেখেছি তোমরা এখানে অবস্থান করো আমি অবশ্যই আগুন দেখেছি পুমকসু তুমি এখানে অবস্থান করো ইন্নি আনাস্তু আমি আগুন দেখেছি আরবিতে আমার জানি ইন্নি শব্দটা ব্যবহার করা হয়ে থাকে জোর দেওয়ার জন্য নিশ্চয় অবশ্যই এই সমস্ত বিষয়গুলো বোঝানোর জন্য অর্থাৎ যখন আপনি কাউকে কোন কিছুর প্রতি নিশ্চিত দৃঢ়ভাবে বিশ্বাস করাতে যাচ্ছেন কনভিন্স করা যাচ্ছেন তখন আপনি এই ইনি শব্দটাকে ব্যবহার করে থাকেন আদেই এর মাধ্যমে কুরআনের একটা বর্ণনা শৈলী আমাদের সামনে ফুটে উঠলো একটি শব্দ উল্লেখ করার মাধ্যমে কোন বিস্তারিত বাক্য উল্লেখ না করেও আল্লাহ সুদাল বুঝিয়ে দিলেন সেই সময় সাইদিনা মুসাল্লাম এবং তার স্ত্রীর মধ্যে কি বিষয় নিয়ে সংলাপ হয়েছিল মুসা্লাম তিনি তার স্ত্রীকে নিশ্চিত ভাবে আমি অবশ্যই আগুন দেখেছি তোমরা এখানে অবস্থান করো সুতরাং আমরা বুঝতে পারছি আল্লাহালা সেই আগুনকে এমন ভাবে জ্বালিয়ে রেখেছিলেন যা একমাত্র মোহামসলি সাল্লাম ছাড়া আর কেউ দেখতে পাচ্ছেন না তো মোহামসলি সাল্লাম এই কারণে তার স্ত্রীকে কনভিন্স করার চেষ্টা করছেন যে আমি সেখানে গেলে হয়তো কোনো আগুনের টুকরো নিয়ে আসতে পারবো কয়লা নিয়ে আসতে পারবো অঙ্গার নিয়ে আসতে পারবো যার সাহায্যে আমরা আজকে রাতটা কাটিয়ে দিতে পারবো অথবা কোনো ব্যক্তি কাছ থেকে আমরা আশ্রয়ের সন্ধান পাব মিশরে যাওয়ার পথ সম্পর্কে পথ নির্দেশনা খুঁজে পাব। লা আজিদু পাবো মোসা সেখানে যাওয়ার সময় তার স্ত্রীকে বললেন তখন আমি সেখানে পৌঁছাবো হয়তো আমি সেখান থেকে কোনো পথ নির্দেশনা হুদা লাভ করতে পারবো মোসা্লাম তিনি তার স্ত্রীকে যে হেদায়তের কথা বুঝিয়েছেন সেটা হচ্ছে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 সব দুনিয়া খেলা করছেন যেন তিনি আমাদেরকে দেখাতে যাচ্ছেন যে দেখো মোসা কি ধরনের হুদা চেয়েছিল আর আমি তাকে কি দিয়েছি ফলামা আতা এরপর যখন তিনি আগুনের কাছে পৌঁছালেন তখন তিনি আওয়াজ শুনতে পেলেন ইয়া মোসা হে মূসা মুদিয় লাম্বা শব্দটি আরবিতে ব্যবহার করা হয় এমন কোনো ঘটনাকে বর্ণনা করতে যা বেশ কিছুটা সময় নিয়ে নেয় মোসা আলা যখন তিনি একেবারে অপরিচিত একটা জায়গায় অন্ধকার রাতে পাহারে উঠছেন তিনি এই অঞ্চলে এই প্রথম পদঘাট চিন না কাজেই এই কাজ করতে তার বেশ কিছুটা সময় লেগে গেল অপরদিকে অপরিচিত স্থানে মোসা আলাহিসাল্লাম তার স্ত্রীকে বলছেন তুমি এখানে অপেক্ষা করো তার স্ত্রীকে তিনি নিচে রেখে এসেছেন পথ হারা অবস্থায় মুসাফির অবস্থায় মুসা আল্লাহাম অন্ধকারের মধ্যে সংকিত এবং ক্লান্ত সফরের ক্লান্তি অনিশ্চয়তা এর মধ্যে অন্ধকার রাতে পাহাড়ে উঠেন নিজে তারা বিষয়টা খুব শেষ করতে যাচ্ছেন। এই অন্ধকার রাতে যখন তিনি পাহাড়ের উপরে উঠছেন তখন তিনি একটা আহ্বান শুনতে পেলেন একটা ডাক শুনতে পেলেন প্রচন্ড শক্তিশালী একটা কণ্ঠ নিয়ে শুনতে পেলেন যা কিনা মোসা আলাহ্লামের নাম ধরে তাকে ডাকছে ইয়া মুসা হে মুসা অন্ধকার রাতে পাহাড়ে চূড়ায় যখন কিছুই দেখা যাচ্ছে না এমন এমন একটা পরিস্থিতিতে শুধুমাত্র কেউ যদি এতটুকু বলে যে কে এখানে কি করছেন এটাই একজন মানুষকে ভয় পাইয়ে দেওয়ার জন্য যথেষ্ট এটাই ভিত্তিকর এর মধ্যে মোসা ইসলাম তিনি শুনলেন যে সরাসরি তাকে তার নাম ধরে ডাকা হচ্ছে অর্থাৎ মুসা আলাম বুঝতে পারলেন যার কণ্ঠ তিনি শুনতে পাচ্ছেন সে তাকে চেনে ইয়া মোসা হে মোসা মুহূর্তের মধ্যে প্রচন্ড ইতিহাস সমস্ত আসমান জমিনের যিনি সৃষ্টিকর্তা বিশ্বজাহানের প্রতিপাদক আল্লাহ সুহানহ তালা সরাসরি তার একজন ক্ষুদ্র বান্দার সঙ্গে তার একজন সৃষ্টির সঙ্গে একজন মানুষের সঙ্গে সরাসরি কথা বলেছেন আবাস মোহাম্ম কুরআনে বর্ণনা করেছেন তিনি বলছেন আমি তোমার রব আমি তোমার পালন কর্তা তুমি তোমার জুতা খুলে ফেলো কারণ তুমি রয়েছো পবিত্র তুয়া উপত্যকায় ইন্নি আনা রব্বুক নিশ্চয়ই আমি তোমার রব কোনো সন্দেহ নেই তিনি আগুনের সন্ধানে এখানে এসেছিলেন এখন আসার পর তিনি প্রচন্ড শক্তিশালী প্রভাবশালী এক দোরালো কণ্ঠ তিনি শুনতে পাচ্ছেন এক আওয়াজ শুনতে পাচ্ছেন এই আওয়াজ কোথেকে আসছিল অন্যত্র আল্লাহ বর্ণনা করে বলেছেন যখন মুসা সেখানে পৌঁছাল তখন পবিত্র ভূমিতে তখন পবিত্র ভূমিতে অবস্থিত উপত্যকার ডান প্রান্তের একটা বৃক্ষ থেকে তাকে আওয়াজ দেওয়া হলো হে মো আমি আল্লাহ বিশ্বজাহানের পালন কর্তা মোসা শব্দ না প্রচন্ড শক্তিশালী প্রভাবশালী একটা কণ্ঠ তিনি শুনতে পেলেন আওয়াজ শুনতে পেলেন তুফান আল্লাহ সেই সময়ে সেই স্থানের পরিস্থিতি পরিবেশ অবস্থা কেমন ছিল নিঃসন্দেহে এক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 فَلَمَّا جَاءَ نُودِيَ أُنْذِرَ كَمَن فِي النَّارِ أُنْذِرَ كَمَن فِي النَّارِ وَمَنْ حَوْلَهَا وَسُبْحَانَ اللَّهِ رَبِّ الْعَالَمِينَ يَا مُوسَى إِنَّهُ أَنَا اللَّهُ الْعَزِيزُ এরপর যখন তিনি আগুনের কাছে আসলেন তখন আওয়াজ হল ধন্য তিনি আগুনের স্থানে আছেন এবং তারা আগুনের আশেপাশে রয়েছেন বিশ্বজাহানের রব আল্লাহ আল্লা সুবাহ তিনি পবিত্র তিনি মহিমান্বিত হে মোসা আমি আল্লাহ প্রবল পরাক্রমশালী প্রজ্ঞাময় ইয়া মৌসা ইন্দাহুল আজিজুল হাকিম মুসা আল্লাহাম ধারণাও করতে পারেননি কি ঘটনা ঘটতে যাচ্ছে তিনি মোটেই প্রস্তুত ছিলেন একেবারে অপ্রস্তুত অবস্থায় জুতা পায়ে তিনি সেই পবিত্র স্থানে চলে এসেছেন এবং তিনি শুনতে পেলেন আল্লাহ তিনি নিজের পরিচয় প্রকাশ করে মূসা পায়ের জুতা নিশ্চয়ই তুমি পবিত্র উপত্যকা তুয়াই রয়েছ মুসা আল্লাহাম সাথে সাথে নিজের জুতা খুলে ফেললেন তিনি বুঝতে পারলেন বিশ্বজাহানের রব আসমানের সৃষ্টিক্তা জীবন মৃত্যু মালিক আল্লাহ সুভান্লাহ সরাসরি তার ক্ষুদ্র বান্ধার সঙ্গে কথা বলছেন আল্লাহ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 এবং আমি তোমাকে মনোনীত করেছি আল্লাহ বলছেন আমি তোমাকে বাছাই করেছি নির্বাচন করেছি মনোনীত করেছি এই আমরা দেখতে পাই এ আয় ব্যবহৃত যখন আরবিতে কেউ বলে ইস্তার তোকা এর অর্থ আমি তোমাকে নির্বাচিত করেছি কিন্তু আল্লাহ সুমত তিনি এখানে বলছেন ও আনা ইস্তার তোকা অর্থাৎ আমি শব্দটিকে আল্লাহ সুমতালা দুইবার ব্যবহার করেছে আরবিদ যখন তোমার সর্বনামকে দুইবার ব্যবহার করা হয় তখন সেই বিষয়ের আল্লাহ তিনি বলছেন এবং আমি আমি নির্বাচিত আমি তোমাকে মনোনীত করেছি এই মিটিং এই সাক্ষাৎ অ্যাপয়েন্টমেন্ট এটা মৌসা ঠিক করেননি এমন নয় তিনি পদ ভুল করে এখানে অনিচ্ছা অনিচ্ছাকৃত চলে এসেছেন বরং আল্লাহ সুহামতাল্লাহ মুসা আল্লাহিসাল্লামকে বহু আগে থেকেই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 কেন তাকে সেই ফিতনার কারণে মিশর ছেড়ে বের হতে হল হিজরত করতে হল নির্বাসিত দশ বছরের জীবন মাদায়নে কাটাতে হল অনিচ্ছাকৃতভাবে তার এক সামান্য ঘুষিরাগাতে এক ব্যক্তি নিহত হয়ে গেল এবং পরবর্তীতে তার জীবনে একটা কষ্টের অধ্যায় শুরু হলো ব্যতিক্রমের পরিস্থিতির সৃষ্টি হল এর আগে তিনি ছিলেন রাজপ্রাসাদে পরবর্তীতে তিনি হয়ে গেলেন রাখান কাজে এই বিষয়গুলোর কারণে তিনি তিনি আক্রান্ত ছিলেন এবং তার ভেতরে একটা তার মধ্যে কিছুটা কষ্ট কাজ করছিলেন আল্লাহ এই একটি শব্দের মাধ্যমে জানিয়ে দিলেন যে আল্লাহ সুহামতাল্লাহ তার এই বান্দার মধ্যে তার এই বান্দার মধ্যে কল্যাণ এবং খায়ের দেখতে পাচ্ছেন আল্লাহ সুহামতাল্লাহ তাকে দুঃখবোধ এবং দুশ্চিন্তা থেকে মুক্তি দিলেন কষ্ট থেকে মুক্তি দিলেন গ্রাম থেকে মুক্তি দিলেন এই জন্য আলোসু মাতালা এই শব্দের মাধ্যমে জানিয়ে দিলেন তিনি যাকে নির্বাচন করেছেন তার মধ্যে খায়ের রয়েছে কল্যাণ রয়েছে তিনি যাকে নির্বাচন করেছেন তার চূড়ান্ত পরিণতি হচ্ছে কল্যাণজনকের কাছে আল্লাহ প্রথম আদেশ ছিল তুমি তোমার জুতা খুলে ফেলো এটা মুসা আল্লাহিসাল্লামকে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে স্বাভাবিক হতে এবং প্রস্তুত হতে সাহায্য করল এরপর আল্লাহ মোহাম্মতোলা তাকে বলছেন ফার্স্ট নাম ইমা ইউহা তোমার কাছে যা অহিনাদিল করা হচ্ছে যা প্রত্যাদেশ করা হচ্ছে সেটা তুমি শুনতে থাকো মোসা তিনি আল্লাহ সাথেই সেই সাথে শুনছেন কিন্তু আল্লাহ আবার যখন বললেন যা অহিনাদিল করা হচ্ছে তুমি মহোযোগের সাথে তা শুনতে থাকো সুহান আল্লাহ এর মাধ্যমে বুঝানো এর মাধ্যমে বুঝানো হচ্ছে আল্লাহ সুবাহতাল্লাহ খুবই গুরুত্বপূর্ণ কোন বিষয় সম্পর্কে বলতে যাচ্ছেন সেই বিষয়টা কি ছিল আল্লাহ সুবাহতাল্লাহ বললেন আল্লা সুহ বললেন আমি আল্লাহ আমি ছাড়া কোনো ইলাহা নেই লাহা ইল্লাহ আনা বুধনি আমার দাসত্ব করো নিজেকে আমার দাসে পরিণত করো ওষয় সম্পর্কে সঠিক পরিচয় প্রদান করলেন প্রথমে আল্লাহ সম্পর্কে ইলম দান করলেন ইল্লা সম্পর্কে ইলম দিলেন তিনি বললেন ইলাহা ইল্লা আনা দুই নম্বরে আলসম্মতাল্লাহ এখন সঠিক জ্ঞান প্রদান করলেন ইলাহ সম্পর্কে দুই নম্বরে সেটাকে মেনে নিতে বলছেন আনুগত্য স্বীকার করতে বলছেন বুধনি নিজেকে আমার দাসে পরিণত করো এবং তিন নম্বর বিষয় আলসমাত সেই আনুগত্যকে কিভাবে প্রকাশ করা হবে সালাহ কাজ কাদের মাধ্যমে আনুগত্যকে প্রতিষ্ঠা করা সেই বিষয়টি আমাদেরকে সেই বিষয়টি সাইদিন মো সাল্লাহামের কাছে আলসমাত ওহিনাজিল করছেন প্রথমে ইল অর্জন দ্বিতীয়তে সেই ইলমকে স্বীকার করে নেওয়া তিন নম্বরে সেটাকে কাজের মাধ্যমে প্রকাশ করা এই ধারাবাহিকতা বজায় রেখে সুমত্লা কুফর সম্পর্কে জানতে হবে দ্বিতীয়তে সেটা জানার পর সেগুলোকে স্বীকার করে নিতে হবে আনুগত্য স্বীকার করতে হবে তিন নম্বর কাজের মাধ্যমে সেগুলোকে প্রতিষ্ঠিত করতে হবে এটা হচ্ছে ইসলামের প্রতি সঠিক অ্যাপ্রোচ কিন্তু দুঃখজনকভাবে আমরা অনেক ক্ষেত্রে বিপরীত কাজ করি কিছু আচার অনুষ্ঠান পালন করা ইবাদার মধ্যেই আমরা ইসলামকে পরিপূর্ণ করেছি বলে ধরে নেই যদি অনেক বিষয়ে আমরা আনুগত্য স্বীকার করি না অন্তরে কুফরকে লুকিয়ে রাখি নিফাক লুকিয়ে রাখি এবং দুঃখজনকভাবে ভাবে সম্পর্কে আল্লাহ মোহাম্মতাল্লাহ সম্পর্কে রব সম্পর্কে আমাদের সঠিক ধারণা অনেক সময় নেই আঁকি ডাকুতে ত্রুটি রয়ে যায় যেটা ইসলামের সঠিক অ্যাপ্রোচ নয় মুসা কাছে আল্লাহ মোহাম্মতাল প্রথম আদেশ ছিল তুমি তোমার জুতাকে খুলে ফেলো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 মোসা এর জীবনে অনেক ঘটনা ঘটেছে বড় বড় ঘটনা ঘটেছে কোনটা ছিল নিঃসন্দেহে কথা বলেছেন আল্লাহ নিজে থেকে সংলাপ শুরু করেছেন এর থেকে বড় ঘটনা আর কি হতে পারে মুসা জীবনে এটাই হচ্ছে সবচেয়ে বড় ঘটনা দুনিয়াতে সাধারণ আমাদের জীবনে আমরা যখন কোন বিখ্যাত কোন ব্যক্তির সাক্ষাৎ লাভ করি আমরা সেই ঘটনাকে কিছুতেই ভুলে যাই না সেই ঘটনা আমরা সবসময় মনে রাখি ব্যক্তিদের সাথে সেটাকে শেয়ার করি সবকিছু ভুলে গেলেও সেই বড় ঘটনা সেই ভুলে যাই না মূসা সালামের জীবনের সবচেয়ে বড় ঘটনা নিঃসন্দেহে তার সঙ্গে কথা বললেন সেই পবিত্র তুয়া উপত্যকায় এরপর আল্লাহ মোহাম্মদাল্লাহ কি মূসা কি কিভাবে ভুলে যেতে পারেন এটা অসম্ভব কিন্তু আল্লাহ মহাম্ম তাকে আদেশ করে বলছেন যদি আমাকে স্মরণ করতে চাও আমার জিকিরের জন্য আমাকে শরণ করার জন্য তোমাকে যে কাজ করতে হবে সালাতের গুরুত্ব কত বেশি এবং সালাতের হচ্ছে এটা আল্লাহকে স্মরণ করা যদি আপনি সালাদ প্রতিষ্ঠিত না করেন এর অর্থ আপনি আল্লাহ ভুলে গেছেন আল্লাহ সুহামতাল্লাহর সম্পর্কে আপনি যথার্থভাবে তাকে স্মরণ করছেন না সম্পর্কে উদাসীন এবং গাফিল হয়ে গেছেন গুরুত্ব বুঝতে গেলে আরেকটি পয়েন্ট কি বুঝতে হবে সংলাপে শুরু বলেছেন নিজেকে আমার দাসে পরিণত করো তৃতীয়তে বলেছেন সালাদের কথা সুতরাং এক এবং দুই নম্বর এই উভয় বিষয় বাস্তবায়নের মাধ্যম হচ্ছে সালাত। সালাত হচ্ছে তাওহিদ গ্রহণ করার প্রকাশভঙ্গি আচরণ এবং নিজেকে আল্লাহর দাসে পরিণত করার শুরু। সালাতের আরেকটি গুরুত্ব দেখতে পাই এই আদেশ যখন সৈজ নাম আল্লাহ দেখতে পাই রসুল আকাশে সব থেকে নিকটে নিয়ে গেলেন সেই সময়ে আল্লাহমতাল্লাহ সরাসরি আল্লাহ রসুলের সঙ্গে কথা বলে তাকে এই সালাতের আদেশ দিয়েছিলেন সুতরাং সালাত ইসলামের এত গুরুত্বপূর্ণ একটা বিধান যেটা আল্লাহমতাল্লাহ সরাসরি সংলাপের মাধ্যমে তার নবীদেরকে আদেশ প্রদান করেছেন তাদেরকে নিকটে নিয়ে আল্লাহ মোহাম্মদাল্লাহ এই আদেশ দিয়েছেন তোমার সালাতকে প্রতিষ্ঠা করো তাওহিদ এবং সালাতের পর আল্লাহ যে বিষয় সম্পর্কে মোসা আলাহিসামের সঙ্গে কথা বললেন সেটা কি ছিল সেটা হচ্ছে যে ভিত্তির উপরে তাওহিদ প্রতিষ্ঠিত হয় অর্থাৎ আমাদের সত্যিকারের যে জীবন আখিরাতের জীবন কিয়ামত সেই সম্পর্কে আল্লাহ মোহাম্মদাল্লাহ কথা বললেন বললেন কিয়ামত অবশ্যই আসবে কিয়ামত অত্যাসন্ন কিয়ামত অতি নিকটবর্তী যা অলরেডি গতিশীল অবস্থায় আছে যা আমাদের দিকে চলে আসছে এবং এরপর আলসুফুল্লাহ বলছেন আমি সেটাকে গোপন রাখতে চাই আল্লাহ কিয়ামত কখন সংঘটিত হবে সেই বিষয়টিকে গোপন রেখেছেন কেউ জানে না দেওয়া অহি অনুসারে তিনি প্রকাশ করেছেন কিন্তু সঠিক কবে কখন কিয়ামত হবে এই বিষয়টি একমাত্র আল্লাহ ইলমের অন্তর্ভুক্ত আল্লাহলা বলছেন কেয়ামত কখন হবে সেই বিষয়টিকে আমি গোপন রাখতে পাই যাতে প্রত্যেকে তার কর্ম অনুসারে ফল লাভ করে প্রত্যেকে যেই দিকে দৌড়িয়েছে যেই দিকে সাই করেছে বিমা তাস আ সেই অনুসারে যেন ফল লাভ করতে পারে সেই জন্য আমি কেমন এই বিষয়টিকে গোপন রাখতে চাই সুবান মনসা আলাহাম যখন সেই পর্বতে উঠলেন তিনি কিভাবে উঠলেন সাই করে তাস আ এই শব্দের আক্ষরিক অনুবাদ হচ্ছে দৌড়ানো দৌড়িয়ে ওঠা। হজের সময় আমরা বলে থাকি সাই করা মুনসা আলাহিসাল্লাম সেই পর্বতে উঠেছেন দৌড়ানোর মাধ্যমে সাই করে এবং আল্লাহ সুবাহতাল্লাহ তাকে বলেছেন যেদিকে দৌড়িয়েছে সে অনুসারে যেন উপযুক্ত ফল লাভ করতে পারে কর্ম অনুসারে উপযুক্ত ফল সেই জন্য কিয়মতের এই বিষয়টিকে আমি গোপন রাখতে চাই কিন্তু এটা অলরেডি গতিশীল অবস্থায় আমাদের চলে আসছে এরপর বললেন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 অল্প কয়েকটি বাক্যের মাধ্যমে মহা গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয়ে কথা বললেন সঈদিনাল্লাহামের সঙ্গে হতে পারে এর জন্য খুব বেশি সময় লাগবে না আমরা যদি দেখি আলসু মোহাম্মতাল্লাহ কি কি বিষয়ে সঈদ নামসালামকে বলেছেন প্রথমে আলোসমতাল্লাহ মুসা নাম ধরে ডেকে বলেছেন ই মুসা আমি তোমার রব তুমি তোমার জুতা খুলে ফেলো আমি তোমাকে মনোনীত করেছি যা অহিনাজিদ হচ্ছে সেটাকে শুনতে থাকো আমি ছাড়া কোনো ইলাহ নেই আমি আল্লাহ ফাবুদিনী নিজেকে আমার দাসে পরিণত করো আমাকে স্মরণ করার জন্য সব কায়ে করো এরপর আল্লাহ বলেছেন কেয়ামত অত্যাশন্ন আমি সেটাকে গোপন রাখতে চাই যাতে সবাইকে তার কর্ম অনুসারে ফল দেওয়া যায় কাজে যে ব্যক্তি কেয়ামতে বিশ্বাস করে না সেজন্য তোমাকে বিরত করে তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে এতগুলো মহাগুরুত্বপূর্ণ বিষয় আল্লাহমতাল্লাহ বলেছেন খুবই অল্প সময়ের মধ্যে এর জন্য খুব বেশি সময় প্রয়োজন নেই কিন্তু এই অল্প সময়ের আল্লাহ তাল্লাহার বলা কথাগুলো নিঃসন্দেহে মৌসা আল্লাহ জীবনের সবচেয়ে প্রভাবশালী মুহূর্ত সবচেয়ে ঘাবড়ে যাওয়ার মতো কিছু সময় কিছু মুহূর্ত আল্লাহ মানুষের সৃষ্টিকর্তা মানুষের চরিত্রকে সৃষ্টি করেছেন তিনি এই মানসিকতাকে খুব ভালো করে জানেন কাজেই তিনি সাইডিনা মৌসা আল্লাহিসাল্লামকে সহজ হওয়ার সুযোগ দিলেন স্বাভাবিক হওয়ার সুযোগ দিলেন শান্ত হওয়ার সুযোগ দিলেন আল্লাহ সুহামতাল্লাহ এই বিষয়গুলোর পর প্রসঙ্গ পরিবর্তন করে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 মৌসা আল্লাহামের সঙ্গে আলসোম কথা বলেছেন এই পরিস্থিতি পরিবেশ অন্তরে সঞ্চার কিন্তু এই মৌসায়ে কি ধরনের ছিল আমরা দেখতে পাই মানুষ অনেক কিন্তু সব ধরনের সব ধরনের ভয় একরকম নয় সাপকে মানুষ ভয় পায় মৃত্যুকে ভয় পায় হিংস্র জন্তুকে ভয় পায় এই ভয়গুলো হচ্ছে ক্ষতির আশঙ্কা থেকে নিজেকে রক্ষা করার জন্য সৃষ্ট ভীতি অপরদিকে যাদের কাছ থেকে মানুষ উপকার লাভ করেন যেমন নিজের শিক্ষক ওস্তাদ কিংবা পিতা তাদেরকে তো মানুষ ভয় পায় কিন্তু এই ভয় হচ্ছে সম্ভ্রম সৃষ্টিকারী ভয় শ্রদ্ধা জাগ্রতকারী ভয় যেমন তিনি কোরআনে বলছেন তিনি যদি কোনো একটা পাহাড়ের উপরে কুরআন কে নাজিল করতেন তাহলে সেই পাহাড় আল্লাহর ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত আল্লাহর বরত্বকে ধারণ করতে না পারার ভীতি আল্লাহর আমানতকে গ্রহণ করতে না পারার ভয়ের কারণে যদি আল্লাহ কোন পাহাড়ের উপরে কুরান করতেন সেই পাহাড় হয়ে যেত চূর্ণ বিচূর্ণ হয়ে যেত কাজে মসা আল্লাহিসামের সঙ্গে যখন আল্লাহ সুত আল্লাহ আকবর তিনি সরাসরি কথা বলছেন মূসা আল্লাহিস্লাম স্বাভাবিক ভীত অবস্থায় আছেন বিনয় অবনত অবস্থায় আছেন খুশু অবস্থায় আছেন এতক্ষণ পর্যন্ত আল্লাহ সুমতাল তিনি নিজে মুসালামকেলাম তিনি আল্লাহ সুহাম তাল্লাহর সঙ্গে বিশ্ব জাহানের রবের সঙ্গে কথা বলতে হবে আল্লাহু আকবর এরকম পরিস্থিতিতে এরকম সময়ে একজন মানুষ কতটা নার্ভাস হতে পারে মোসা হাতে ধরা ছিল তার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 মুসা আলাইস্লাম হাতের লাঠির দিকে তাকিয়ে লক্ষ্য করে বললেন এটা আমার লাঠি হিয়া আসায়া মুসা আলাইসাল্লাম তিনি বললেন আমি এর উপরে ভর দিই রসুমাতলা প্রশ্ন করেননি তুমি এটা যে কি করো শুধু প্রশ্ন করেছেন তোমার হাতে কি মুসা উত্তর দিয়ে যাচ্ছেন তিনি বলছেন আমি এর উপরে ভর দিয়ে এর দ্বারা আমার পশুপালের জন্য গাছ থেকে পাতা ঝেড়ে ফেলি কিন্তু মুসা আল্লাহামের হাতে যা ধরা আছে সেটা শুধু একটা লাঠি ছাড়ার কিছু নয় একটা লাঠি নিয়ে আর কত কিছু বলতে পারবেন মুসা আলাহিসাল্লাম কাজে শেষ পর্যন্ত আর বলার মতো কিছু পেলেন না তিনি বললেন এবং এর মাধ্যমে আমার অন্যান্য কার্য চলে মুসা চাচ্ছি দেন এই সংযোগটা যেন টিকে থাকে জেনার্ল সোমাদ সঙ্গে তিনি আরো কথা বলার সুযোগ পান তিনি বললেন এর মাধ্যমে আমার অন্যান্য কাজ চলে আরেক দিক থেকে বিশ্লেষণ করলে এর মাধ্যমে মূসা আলাহিসাল্লাম যখন বলার মতো কিছু খুঁজে পেলেন না আলোচনার ধারাবাহিকতা বজায় রেখে আল্লাহ সুমত কোমল ভাবে মূসা বললেন আল আলকিহা হা মুসা। তুমি ওটাকে নিক্ষেপ করো ছুঁড়ে ফেলো হেমুসা আল কাহা মুসা সেটাকে ছুঁড়ে ফেললেন নিক্ষেপ করলেন এবং আল্লাহ সুহান মুহূর্তের মধ্যে বিশাল আকৃতির একটা অজগরে পরিণত হয়ে গেল এবং সেটা ছুটতে শুরু করল সুহান আল্লাহ মুসা আলাইস্লাম একের পর এক অভূতপূর্ব অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন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 জোরে আঘাত করার মাধ্যমে এরপর সেটাকে ঠান্ডা হওয়ার সুযোগ দেওয়া হয় শীতল করা হয় এরপর আবার সেটাকে গরম করা হয় আবার শীতল করা হয় এভাবে ধাতুগুলোকে একটা নির্দিষ্ট আকৃতি প্রদান করা হয় দিচ্ছেন। স্থিতিশীল অবস্থা এরপর আবার ভীতিকর একটা অবস্থা সৃষ্টি করার মাধ্যমে মোসা আলাহিসাল্লাম যখনই সেই লাঠিকে ছেড়ে দিলেন সেটা সাপের মতো আকৃতি ধারণ করে ছুটতে শুরু করলো অন্য অন্যত্র আল্লাহতাল্লাহ বর্ণনা করে বলেছেন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 সাহিদিনা মুসাল্লাহামের প্রতিক্রিয়া রিয়কশন ছিল আজ দশজন সাধারণ মানুষের মতো দৌড়ে পাওয়া যায় জড় বস্তু কিন্তু আল্লাহ চাইলে যে কারোর মধ্যে জীবন সৃষ্টি করে দিতে পারেন কারণ আল্লাহ হচ্ছেন সেই সত্তা যিনি জীবন এবং মৃত্যুর নিয়ন্ত্রণকারী তিনি জীবন প্রদান করেন যিনি মৃত্যু ঘটান আল্লাহ মহাম্মতাল্লাহ সেই লাঠির মধ্যে সাপের জীবন প্রদান করলেন আল্লাহ সুবাহর জন্য এটা ছিল অন্য দশটা সাধারণ ঘটনার মতোই তার জন্য এটা হচ্ছে শুধুমাত্র কুন হও এবং হয়ে যাও কিন্তু মৌসা আলাহামের জন্য নিঃসন্দেহে এটা ছিল একটি ভীতিকর ঘটনা অবিশ্বাস্য ঘটনা ছুঁড়ে ফেলার মতো প্রচন্ড বড় বিশাল আকৃতি একটা সাপের আকৃতি ধারণ করে সেটা যখন ছুটতে শুরু করল সুবাহ আল্লাহ সুবাহ মুৌস আল্লাহামকে কি বললেন আল্লাহ সুবহামতাল্লাহ বললেন তুমি এটাকে ধরো পরিস্থিতিটা আমরা কিছুটা চিন্তা করার চেষ্টা করতে পারি মুসা আলাহিস আতঙ্কিত হয়ে উল্টো দিকে দৌড়াতে শুরু করেছেন অথচ আল্লাহ বলছেন তুমি এটাকে ধরো এবং দুই নম্বরে আল্লাহ বলছেন ওয়ালা চাকাফ তুমি ভয় করোনা আতঙ্কিত মুসা আল্লাহ সাল্লামকে আশ্বস্ত করার জন্য আল্লাহ প্রথমে বলতে পারতেন তুমি ভয় করো না ওটাকে ধরো কিন্তু আল্লাহ প্রথমে বলেছেন আদেশের কথা তুমি ধরো দুই নম্বরে আলাহ সুহামুল্লাহ বলছেন ভয় করোনা এবং তিন নম্বরে সবার শেষে আল্লাহ সুহামতাল্লাহ বলছেন আমি এখনই এটাকে আগের অবস্থায় ফিরিয়ে দেবামকে সাহস দেওয়ার পরে ভয় করোনা এটাকে দুই নম্বরে বলার পর তিন নম্বরে আল্লাহ সোহাম্মতাল্লাহ আশ্বাস প্রদান করে বলছেন আমি এখনই সেটাকে আগের মতো অবস্থায় ফিরিয়ে দেবো সুবাহ আল্লাহর মহত্ব আল্লাহ সুহামতাল্লাহ প্রথমে আদেশকে বাস্তবায়ন করার কথা বলছেন কারণ আমাদের কাছ থেকে আল্লাহ যেটা একসেপ্ট করেন প্রত্যাশা করেন সেটা হচ্ছে আমরা ভীত থাকি কিংবা স্বাভাবিক অবস্থায় থাকি উভয় ক্ষেত্রে আমাদেরকে আল্লাহর আদেশ পালন করতে হবে আনুগত্য করতে হবে যদি আমরা ভীত থাকি ভয় পাই এরপরও আমাদেরকে আল্লাহর আদেশকে আনুগত্য করতে হবে কারণ ভয় এটাই স্বাভাবিক ভয় একটি স্বাভাবিক মানবিক বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্য দিয়ে আলহামদাল মানুষদেরকে সৃষ্টি করেছেন কাজে এটা স্বাভাবিক অনেক সময় অনেক কারণ আপনি ভীত থাকতে পারেন কিন্তু পরিস্থিতি যেটাই হোক না কেন ভয়ের কারণে আল্লাহর আদেশকে ত্যাগ করা যাবে না আনুগত্যকে ছাড়া যাবে না আদেশ পালন প্রকাশ করা এবং এই দুটি বিষয় পালনের করবেন সেটা হচ্ছে আল্লাহ আপনাকে ভিডি থেকে মুক্ত করবেন সুতরাং দুই নম্বরে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ তাল্লাহ তার বান্নাদের কাছ থেকে যেটা আশা করছেন সেটা হচ্ছে তারা সেই আদেশকে পালন করবে সাহসিকতার সাথে আদেশকে পালন করবে কিভাবে এটা সাহসিকতার সঙ্গে বক্তব্য করছেন কাজে এই তিন নম্বর বিষয়ের প্রতি আপনার যত বেশি আশ্বাস থাকবে আস্থা থাকবে আল্লাহ সুবাহ সেটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে দেবেন আল্লাহর উপর পূর্ণ ভরসা করার মাধ্যমে যত বেশি আল্লাহর উপর ভরসা করা যাবে বিশ্বাস করা যাবে আল্লাহর ওয়াদার উপরে যত দৃঢ় বিশ্বাস থাকবে আল্লাহর আদেশ পালন করা অবস্থায় সাহসিকতার সঙ্গে পালন করা আমাদের জন্য তত সহজ হয়ে যাবে আগেই বলেছি এই অন্ধকার রাতে পাহাড়ের উপরে আল্লাহ মুহি সাল্লামের মাধ্যমে এই কাজগুলো করিয়ে নিচ্ছেন বিশেষ উদ্দেশ্যে বিশেষ শিক্ষা আলাহ সুমতাল মুসা আল্লাহামকে দান করছেন মৌসা আল্লাহ সাল্লামকে আল্লাহ সুমতাল যে মহান দায়িত্ব দিয়ে পাঠাবেন সেটা হচ্ছে নবুয়াতের দায়িত্ব রিসালাতের দায়িত্ব এবং যার কাছে পাঠাবেন সেই সমস্ত মিশরে এক ভীতির রাজত্ব সৃষ্টি করে রেখেছে যার নাম শুনলেই মানুষ আতঙ্ক হয়ে যায় ফেরাউনের বিরুদ্ধে ফেরাউনের লোক লস্করের বিরুদ্ধে সেই মিশনকে সফল করার জন্য সাইদিনা মোসাল্লাহাল্লামের এই তিনটি বিষয় প্রয়োজন প্রথম প্রথমত আল্লাহ তাল্লাহ যা করতে বলছেন সেটাকে করা আদেশ পালন করা দুই নম্বরে সাহসিকতার সঙ্গে সেটাকে পালন করা এবং তিন নম্বর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 আপনি ভয় করবেন না আপনি নিরাপদেই থাকবেন ট্রেনিং দিলেন কিন্তু মোসা আল্লাহাম তিনি কি জানেন এই ট্রেনিং এটা শুধুমাত্র আজকের আয়োজন নয় বরং বহু আগে থেকে যখন তার মা তাকে জড়িয়ায় ভাসিয়ে দিয়েছিলেন বাক্সবন্দি করে তখন থেকে শুরু হয়েছে যখন থেকে মূসা আল্লাহামকে ফেরাউনের বাড়িতে রেখে ফেরাউনের ঘরে রেখে কাছ থেকে ফেরাউনকে পর্যবেক্ষণের সুযোগ আলাহামতলা দান করেছেন তখন থেকেই করে নিচ্ছেন। একজন ব্যক্তি যে জালিম ব্যক্তি তার অনেক সময় বাইরে ভদ্রলোকের পোশাক পরে থাকে যদি তাদেরকে আপনি একেবারে কাছ থেকে পর্যবেক্ষণ করতে পারেন তাদের বাড়িতে তাদের আচরণ কেমন ঘরের আচরণ কেমন তখন বাইরের সেই কৃত্রিম মোহ আপনার কেটে যাবে কাজে দীর্ঘদিন ফেরাউনের ঘরে ফেরাউনের কারণে তারা যেভাবে অবস্থা তেমন ছিল না মূসা সালামের জন্য ফেরাউন তার ঘরের মানুষ কাজে এই ফেরাউনকে মোকাবেলা করার জন্য ট্রেনিং মুসার জন্মের পর থেকে শুরু হয়েছে আজকের এই আয়োজন সেই ট্রেনিং এর চূড়ান্ত পর্যায়ে চূড়ান্ত সেন যখন সুনির্দিষ্ট ভাবে দায়িত্ব প্রদান করবেন ফেরাউনের বাড়িতে রেখে ফেরাউনের লোক লস্কর মন্ত্রী পরিষদকে পর্যবেক্ষণের সুযোগ দেওয়া কিভাবে অত্যাচার করছে সেগুলো জানা সেটাও ছিল সেই মিশনের অংশ ফেরাউন কি মিশনের মানুষ দেবতা মনে করতে শুরু করেছে ইলা হিসাবে গ্রহণ করেছে রব হিসাবে গ্রহণ করেছে অতিভক্তি এবং এর প্রভাব ফেরাউন তার ক্ষমতা প্রতিপত্তি প্রভাবের তুরান্ত অবস্থায় অবস্থান করছে ফের নাম শুনলে মানুষ আতঙ্কিত হয়ে পড়ে এবং এই ভীতি থেকে মুক্তি দান করার প্রসঙ্গে আল্লাহ বর্ণনা করে বলেছেন নির্মল উজ্জ্বল রূপে এক নিদর্শন রূপে কোন রকমের দোষ ত্রুটি ছাড়া আলস বলছেন এটা এই জন্য যে আমার বিরাট আয়াত মধ্যে থেকে নিদর্শনগুলোর মধ্য থেকে কিছু আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি বলেছেন দুই দিন আতঙ্কিত হ ভীত হও তাহলে তোমার হাতকে তোমার বুকের উপরে চেপে ধরো এই দুইটি অর্থাৎ লাঠিকে সাপে পরিণত করে দেওয়া এবং হাত থেকে উজ্জ্বল শুভ্র একটি আলো নির্গত হওয়া এই দুইটি আলোচনা বলেছেন ফেরাউন এবং তার পরিষদবর্গের প্রতি তোমার রবের পক্ষ থেকে প্রমাণ হিসেবে রইল আমরা জানি এগুলো ছিল সাহিদিন মুসাই আলাহিস্লামকে দেওয়া নয়টি মজিজার মধ্যে অন্যতম দুইটি বিষয় যে আলোসুমনতলা তাকে দিয়েছিলেন আমরা ধারাবাহিক ভাবে ইনশাল্লাহ সামনের দিকে আলসু সংলাপের একটি অংশ সমাপ্ত হলো দ্বিতীয় গুরুত্বপূর্ণ অংশ আলসু শুরু করলেন আলসুমাতা বললেন ইজহ ফিরাউনা ইকা ফিরাউনের কাছে যাও সে তুরান্ত সীমালঙ্ঘন করেছে দারুণ উদ্ধত হয়ে গেছে এখন কখন একজন ব্যক্তিকে আলোসুমতাল কোন জাতি বা অপর ব্যক্তির কাছে পাঠান যখন তাকে নুবুয়ের জন্য নির্বাচন করা হয় সুতরাং মুসা ইসলাম তিনি বুঝতে পারেন আলোসুমতালা তাকে নুবুয়তের কাজের জন্য নির্বাচিত করেছেন এবং সুনির্দিষ্ট ভাবে মিশন জানিয়ে দিয়ে বলছেন তুমি ফেরাউনের নিকট যাও সে চূড়ান্ত সীমা লঙ্ঘন করেছে বড় আমানত কঠিন আমানতাম মো সালাহাম যাদের ভয়ে ফেরাউন তার মন্ত্রী পরিষদ লোক লস্কর সামন্ত তাদের ভয়ে তিনি মিশর ছেড়ে দশ বছরের নির্বাসিত জীবন কাটালেন এই দীর্ঘ সময়ে প্রবাস জীবনের কারণে মোসাল্লাম তার বাড়ির লোকের তার বাড়ির লোকজন ঘরের লোকজন মা পরিবার সদস্যের জন্য কাতরত অনুভব করছিলেন দেখা করতে যাচ্ছিলেন কিন্তু সেটাও তিনি করতে পারছেন না ফেরাউনের আতঙ্কের কারণে এখন আলো সুমতাল্লাহ মুসাল্লাহ্লামকে আদেশ করে বলছেন তুমি ফেরাউনের কাছেই যাবে যাতে সে তোমাকে অনুসরণ করে কেন আলো সুমাত সাইদিন মোসা আলাহিস্লামকে এই কঠিন কাজের জন্য নির্বাচিত নবুয়াদ দেওয়ার আগের যে ঘটনাগুলো নবুয় পূর্ব মুসার জীবনী সেটা আল্লাহ সুহামতাল্লাহ কোরআনে বিস্তারিতভাবে উল্লেখ করেছেন এবং সেই ঘটনাগুলোতে আমরা দেখেছি মুসা আল্লাহামের চারিত্রিক দৃঢ়তা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 সেটাই তাকে আল্লাহ নির্বাচিত তার ছিল এ প্রসঙ্গে আমরা দেখতে পাই পরবর্তী অংশ মুসা আলাহাম যখন রিসালাত লাভ করলেন তিনি যে রিয়াকশন ব্যক্ত করলেন আল্লাহ তালার কাছে সেগুলো আল্লাহ একাধিক করেছেন এবং সেই সুরা বক্তব্য গুলোকে আশঙ্কা ছিল ফেরাউন তাকে মিথ্যা প্রতিপন্ন করতে পারে কিংবা তাকে হত্যা করতে পারে দুটি দুর্বলতাকে আল্লাহ তালা কাছে মোসা উপস্থাপন করেছেন যা তিনি এই মিশন বাস্তবায়নের জন্য প্রতিবন্ধকতা হিসেবে বিবেচনা করছিলেন সেই দুটি দুর্বলতা ছিল মোসা বক্ষ সংকুচিত হয়ে আসে এবং তার জিহবায় জড়তা চলে আসে দুটি এবং কারণে আলো সাথে সেই সংলাপে মোসা আলাহাম আল্লাহ সুবাহ তাল্লা কাছে চারটি দোয়া করলেন পক্ষ সম্প্রসারিত করে দেওয়ার জন্য কাজকে সহজ করে দেওয়ার জন্য জিহবার থেকে দূর করে দেওয়ার জন্য এবং তাকে একজন সাহায্যকারী ব্যক্তি অর্থাৎ তার এই কাজে একজন ব্যক্তিকে অংশীদার করে দেওয়ার জন্য উপযুক্ত সময় তিনি চিন্তা করলেন তার দুর্বলতাগুলো গুলো কি কি যা তার মিশন বাস্তবায়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতা হিসেবে কাজ করতে পারে মোসা আলাহিসাল্লাম তিনি কাছে বললেন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 হয়তো এই চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে যদি আমি সফল না হইন বাস্তবায়িত না হইতে না পারি এই জন্য আমরি এবং আমার জিহবা থেকে জড়তাকে দূর করে দিন যাতে তারা আমার মুসাল্লামের সেই সমস্যাটি ঠিক কি ছিল আল্লাহ আলাম তিনি ভালো জানেন যাই হোক এ কারণে আলু কাছে দোয়া করে বললেন আমার আমার দিহবার জড়তাকে দূর করে দিন লক্ষণীয় বিষয় আমরা দেখতে পাই মুসা আলাহিসাল্লাম দোয়া করেছেন কাউলি। যাতে আমার কথাকে বুঝতে পারে মুসা আলাহিস বাকপটু হওয়ার জন্য দোয়া করেনি তিনি চেয়েছেন যেন তারা আমার কথাকে বুঝতে পারে শুধুমাত্র জড়তাকে দূর করে দেওয়ার জন্য তিনি আসো মাতলার কাছে দোয়া করেছেন যতটুকু প্রয়োজন ততটুকু যেন তিনি বলতে পারেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় অনেক সময় ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যখন আমাদের কথা বলা দরকার তখন আমরা লজ্জা অনুভব করি এবং যেখানে আল্লাহ সুতল্লাকে ভয় করা দরকার সেখানে আমরা মানুষকে ভয় করে দাওয়াত দেওয়া থেকে বিরত থাকি চুপ থাকি আমরা অতিরিক্ত লজ্জা অনুভব করে বলি যে আসলে আমার কথা বলার অভ্যাস নেই আমি কথা বলতে পারি না আমি ভালো কথা বলতে পারি না এই জন্য আমি দাওয়াত থেকে দূরে সরে যাই আমাদেরকে মনে রাখতে হবে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমাদেরকে টিভি উপস্থাপক হওয়ার দরকার নেই আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে আল্লাহ সুহাম্মাল্লাহ যা বলতে বলেছেন সেটাকে স্পষ্টভাবে উপস্থাপন করা আল্লাহ সুহামতাল্লাহর বক্তব্য এটা পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব কারণ আল্লাহ যা বলছেন কুরআন কুরআনের বাণী রাসু সাল্লাহামের হাদিস এটাই যথেষ্ট শক্তিশালী মৌসা এই যে সমস্যাগুলো ফিল করলেন দিহবার জড়তা বক্ষ সংকুচিত হয়ে আসে এর জন্য সমাধানের বিষয়টাও তিনি চিন্তা করলেন সমাধান কি হতে পারে মুসা আল্লাহকে শেধা করে বললেন ইয়া আল্লাহ আমার পরিবারের মধ্য থেকে একজন ব্যক্তিকে আমার সাহায্যকারী হিসেবে নিযুক্ত করে দিন আমার ভাই হারুনকে কেন মুসাল্লাম তার ভাই হারুন সাহায্যকারী হিসেবে চাচ্ছিলেন এর জবাব হচ্ছে তিনি বললেন তার মাধ্যমে তুমি আমার শক্তিকে বৃদ্ধি করোসুরায় আমার পরিবারের মধ্য থেকে আমাকে একজন সাহায্যকারী বানিয়ে দিন আমার ভাই হারুনকে সে আমার থেকেও প্রাঞ্জল ভাসী আমার ভাই হারুন সে আমার থেকেও প্রাঞ্জল ভাসী কাজে তাকে আমার সাহায্যের জন্য প্রেরণ করুন সে আমাকে সমর্থন জানাবে আমি আশঙ্কা করি যে তারা আমাকে মিথ্যাবাদী প্রতিপন্ন করতে পারে সুতরাং উভয় ক্ষেত্রের জন্য আমরা দেখতে পাচ্ছি বুঝতে পারলেন যদি তার কাজে আরেকজন ব্যক্তি অংশীদার থাকে এরপর যদি মোসা উপা মুসা আল্লাহলাম কি মিথ্যাবাদীও প্রতিপন্ন করে এরপর একজন রিজার্ভ থাকবেন হারোন আলাহিসাল্লাম যিনি তার কাজে সহযোগিতা করবেন এবং মুসা বিষয়টিকে উপস্থাপন করেছেন এভাবে আমার পরিবারের মধ্য থেকে আমাকে একজন সাহায্যকারী দান করুন কারণ আপনার পরিবারের একজন ব্যক্তি আপনার দিনের জন্য ইসলামের জন্য যত বেশি সাহায্য করতে পারবেন পরিবারের বাইরের কোন ব্যক্তি ততটা সাহায্য করতে পারবেন না এটা বাস্তবতা যার কারণে আমরা দেখতে পাই অনেকেই ইসলাম গ্রহণ করার পর তত শক্তিশালী যে বাধাগুলো ফেস করেন অধিকাংশ ক্ষেত্রে এই বাধাগুলো দুঃখজনকভাবে আসে পরিবার থেকে বাইরের অনেক বাধা আপনি খুব সহজেই অতিক্রম করতে পারেন কিন্তু পরিবার থেকে যখন দিনের ক্ষেত্রে বাধা চলে আসে অনেকেই সেখানে আটকে যান কাজী মুসালাম তিনি বলছেন সাহায্য করুন এবং এর মাধ্যমে আপনি এবং আপনার পরিবার ভাই একত্রিত হয়ে একটা কাজ করবেন নিঃসন্দেহ এটা অনেক শক্তিশালী একটা কাজ হবে এই আমরা দেখতে পাই রাসুল্লাহ সাল্লাহ তিনি আমাদেরকে সবসময় জামাতবদ্ধ অবস্থায় একত্রিত অবস্থায় থাকতে বলেছেন কাজেই আমাদের এইরকম ধারণা করার কোনো কারণ নেই যে আমরা এই পৃথিবীতে একাই টিকে থাকতে পারব। বিচ্ছিন্ন থাকলেও কোনো সমস্যা হবে না না বরং আমাদেরকে অবস্থায় মুসলিম ভাইদের সাথে থাকতে হবে কারণ ইসলাম বলেছেন নেকড়ে দলছুট মেসকেই প্রথমে আক্রমণ করে দলছুট ছুট ভেড়াকেই একটা নেকড়ে প্রথম আক্রমণ করে নেকরে কখনো জামাতবদ্ধ একত্রিত অবস্থায় যে ভেড়ার পাল রয়েছে তাদের উপরে আক্রমণ করে বসে না দলছুট ভেড়া সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র দুনিয়ার বিষয় নয় আখিরাতের বিষয় সেটাকেও তিনি উল্লেখ করেছেন সুতরাং ইসলামী ভ্রাতৃত্ব এমন একটা ভাতৃত্ববোধ যেটা শুধুমাত্র দুনিয়ার উপকারিতা প্রদান করে না আখিরাতো আমাদেরকে উপকৃত করে রে করে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 জীবনের আগের ঘটনাগুলো কেন আল্লাহ সুহামতাল্লাহ উপস্থাপন করছেন কেন মুসাকে স্মরণ করিয়ে দিচ্ছেন সুমাহ আল্লাহ আমরা দেখতে পাবো এই সংলাপের শেষের দিকে আল্লাহ সুহাম তাল্লাহ যে বিষয়গুলোকে উপস্থাপন করছেন ফেরাউনের কাছে মোহা আলাহিসাল্লাম যখন দাওয়াত পৌঁছে দিলেন ফেরাউন সেই বিষয়গুলোকে উপস্থাপন করে ভুল ব্যাখ্যা দেওয়ার মাধ্যমে মৌসা আল্লাহ সাল্লামকে মানসিক ভাবে দুর্বল করে দিতে চাচ্ছিল আল্লাহ হওয়ার পর এই কারণে আল্লাহ সুহামতাল্লাহ তিনি আগেই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 এটা কিছুতেই সঠিক নয় কারণ আল্লাহ তিনিসা আল্লাহ ব্যক্তিত্বকে খাটো করার জন্য ইস্যু করেছিল আল্লাহ বললেন আলু সুমাত বললেন পরবর্তী ঘটনা সম্পর্কে যখন তোমার বোন এসে বলল। আমি কি আপনাদেরকে বলে দেব। যে কে তাকে লালন করতে লালন পালন করতে পারে এরপর আমি তোমাকে তোমার মায়ের কাছেই ফিরিয়ে দিলাম যাতে তার চক্ষু শীতল হয় এবং দুঃখ না পায় আলসুমাতলা বলছেন এরপর তুমি এক ব্যক্তিকে হত্যা করেছিলে وَقَتَلْتَ نَفْسًا منِنَ مِنَ الْغَمِّ وَفَتَنَّاكَ إورعمام مك شيءدُشتتهك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 এবং আমি তোমাকে নিয়েছি মৌসা আলাহিস আল্লাহ আমি তোমাকে তৈরি করে নিয়েছি অর্থাৎ মৌসুল আলাহ তিনি অলরেডি এই দায়িত্বের জন্য ফিট নিজের দুর্বলতাকে মৌসাইসাল্লাম উপস্থাপন করেছেন আশঙ্কাকে উপস্থাপন করেছেন বিনয় হিসাবে যেটা তাকে আরো যোগ্যতা দান করেছে আরো উপরে স্থান প্রদান করেছে মুসাল্লাাম যখন হারুন আল্লাহ সাল্লামকে তার রিসালাতে অংশীদার করে নিয়ে অর্জনের দোয়া করলেন আলহ্লা সেই দোয়াকে কবুল করলেন আলহতুল্লাহ বললেন তুমি এবং তোমার ভাই আমার আয়াত সহকারে যাও এবং আমার স্মরণে শৈথিল্য করো না তোমরা উভয়ে ফেরাউনের কাছে যাও কারণ সে খুবই উদ্ধত হয়ে গেছে ইন্নাহ তগা সে তুরান্ত সীমা করেছে সুতরাং এই আয়াতের মাধ্যমে মুসাইসাল্লাম তিনি বুঝতে পারলেন হারুুন আল্লাহাম তাকে আল্লাহ অংশীদার করে দিয়েছেন কিভাবে দাওয়াতকে উপস্থাপন করতে হবে আল্লাহ এত বিস্তারিতভাবে প্রত্যেকটি বিষয় সাইদিন মূসা আল্লাহলামের কাছে জানিয়ে দিচ্ছেন মূসা আল্লাহিস্লামের প্রত্যেকটি বিষয়ে আল্লাহ প্রস্তুত করে দিচ্ছেন বলছেন এরপর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 কি বলেছিলেন সেই বক্তব্য আমরা সামনে পাবো তখন আমরা বুঝতে পারবো যে কিভাবে নরম কথার কারণে একবার মানুষ ভীত হতে পারে আমাদের কাছে নরম কথা বলার অর্থ হচ্ছে সত্য এড়িয়ে যাওয়া কিছু অংশ দাওয়াতের অংশকে বাদ দিয়ে অন্যান্য বিষয়গুলো উপস্থাপন করা কিন্তু নম্র কথা বলার মানে কখনই সত্য এড়িয়ে যাওয়া নয় আল্লাহল্লাহ বলছেন কাউলান লাইয়ানা তোমরা তার সাথে নরম ভাষায় কথা বলো লাইয়ান শব্দের অর্থ কোমল এবং নম্র এর পেছনে হেকমত কি আলাহ বলছেন যেন সে তোমাদের উপদেশ কবুল করতে পারে অথবা সে তোমাদের অথবা যেন সে ভয় করতে পারে স্বাভাবিকভাবে মানুষের যেই প্রকৃতি তার মাধ্যমে আমরা দেখি যে যদি আপনি কোনো ব্যক্তিকে কোমল ভাষায় কোনো বিষয়ের প্রতি আহ্বান করেন নরমভাবে আহ্বান করেন তবে সেক্ষেত্রে সেটাকে সে গ্রহণ করবে এমন সম্ভাবনা বেশি চাল্লাহকে ভয় করবে স্মরণ করবে এরকম সম্ভাবনা বেশি কিন্তু প্রথমেই যদি আপনি তাদের সঙ্গে খুবই রুক্ষ সুরে কর্কশ ভাষায় কথা বলতে শুরু করেন মানুষ ডিফেন্সিভ হয়ে যায় তারা নিজেদেরকে রক্ষা করতে ব্যস্ত হয়ে যায় তখন অধিকাংশ ক্ষেত্রে তারা সেটাকে গ্রহণ করে নাাতের বিষয়ে আরেকটি বিষয় উল্লেখ করা জরুরি সেটা হচ্ছে নম্রতার সঠিক অর্থ বুঝতে হবে কখনো কখনো আমরা মনে করতে পারি নরমভাবে দাওয়া করার অর্থ হচ্ছে মানুষদেরকে এমন কিছু না বলা যাতে সে ভয় না পায় কিংবা চিন্তিত না হয়ে পরে আমরা কখনো কখনো মানুষদেরকে দাওয়াতের সম্পর্কে ইসলাম সম্পর্কে বলি কিন্তু আমরা ইসলাম আনলে কি হবে সেটা সম্পর্কে বলি ইসলাম না আনলে কি হবে আলো সুমনাত শাস্তি দিবেন কিভাবে আজাব দান করবেন কুফরের ভয়ঙ্কর পরিণতি কি সেগুলো বলতে আমরা দ্বিতীয় অনুভব করি তে অনুভব করি আমরা বলতে ভুলে যাই যে ইমান না আনলে আপনার ভয়ঙ্কর শাস্তি হবে আপনি জাহান নামের আগুন জ্বলবেন চুরা তোহার চুয়াল্লিশ নম্বরে আয়তাল সোহামাতলা বলেছেন তোমরা প্রাও তার সাথে তার সাথে নরম ভাষায় কথা বলো সুরাতোহার আটচল্লিশ নম্বর আয়তে আল্লাহ হারুন আলাহামকে হারুন আল্লাহ করেছেন অস্বীকার করবে যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেবে তার উপর আল্লাহ রাজা করবে তার উপর আল্লাহ শাস্তি সুতরাং মুসা আলাহিসাম ফেরন কে বলছেন আমি আল্লাহর কাছ থেকে ওহি পেয়েছি আমাদের কাছে এটা নাজিল করা হয়েছে অবতীর্ণ করা হয়েছে উন্মোচন করা হয়েছে যদি তুমি আল্লাহর উপর ইমান না আনো তোমার উপর আল্লাহর শাস্তি করবে একই সাথে দেখতে পাই এর মাধ্যমে যেভাবে ফেরাউনকে সতর্ক ভাষায় করে দেওয়া হয়েছে ঠিক তেমনি ভাবে ফেরাউনের সেই দাম্ভিক মেজাজ সেই জন্য উত্তেজিত না হয় ক্ষিপ্ত না হয় সেই জন্য বিষয়টিকে নম্রতার সাথে উল্লেখ করা হয়েছে আমাদের কাছে উহির মাধ্যমে জানানো হয়েছে যে ব্যক্তি আমাদেরকে মৃত্যুক সাব্যস্ত করবে মুখ ফিরিয়ে নেবে তার উপর আজাব আসবে কাজেই মোসা্লামের বক্তব্যের মাধ্যমে ফুটে উঠছে মূসাল্লাহলাম এমনভাবে দাওয়াকে উপস্থাপন করেছেন যেন তিনি আশা করছেন তুমি যেন এই ধরনের প্রত্যাখ্যানকারী না হো ফের তুমি যেন এই বিষয়কে প্রত্যাখ্যান না করো যে প্রত্যাখ্যান করবে তার উপর শাস্তি আসবে কেন তুমি এটাকে প্রত্যাখ্যান করবে এত সুন্দরভাবে মোসা্লাম ফেরাউনের সামনে এই বিষয়গুলিকে উপস্থাপন করছেন সুতরাং আল্লাহ সুত আমাদেরকে যা বলতে বলেছেন দাওয়াতের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই বিনীত এবং নম্র হতে হবে কিন্তু এই নম্রতা বজায় রাখতে গিয়ে যেন মূল বার্তা হারিয়ে না যায় কেননা আমাদের মূল উদ্দেশ্য বিনয়ী হওয়া নয় বরং মূল উদ্দেশ্য হচ্ছে সঠিকভাবে মানুষের কাছে সদভাবে আল্লাহর দেওয়া বক্তব্যকে পৌঁছে দেওয়া কোনো কিছুকে গোপন না করা আল্লাহ সুমতাল নবীদেরকে একটি আমানত দিয়েছেন সেটা হচ্ছে নবুবাদ মানুষের কাছে আল্লাহর বাণীকে সঠিকভাবে কাটা না করে হুবুহু অবিকলভাবে পৌঁছে দেওয়ার দায়িত্ব এটা হচ্ছে নবুবাত কাজেই এই কাজে তাদেরকে অবশ্যই সৎ হতে হবে মানুষের কাছ থেকে কোন তথ্যকে তারা গোপন করতে পারবেন না তাদেরকে সত্য বলতে হবে বা সিরা নবীদের কাজ সুসংবাদ দেওয়া এবং সতর্ক বার্তা প্রদান করা যদি আপনি ইমান আনেন আপনি চান্ন লাভ করবেন যদি আপনি ইমান না আনেন আপনি জাহান নামের আগুনে জ্বলবেন খুবই সহজ সমীকরণ হে আমাদের রব আমরা সে আমাদের প্রতি জুলুম করতে পারে কিংবা উত্তেজিত হয়ে উঠতে পারে সে জুলুম কি হতে পারে সেরম কা হত্যা করতে পারে এবং অন্যত্র মুসা তিনি বললেন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 কলসন শু দুদ কালু ল কুম সুল কল শু নিন তুমনি আমি তোমার ভাইকে দিয়ে তোমার হাতকে শক্তিশালী করব এবং আমার আয়াতসমূহ দিয়ে আমি তোমাদেরকে শক্তি যোগাব তারা কখনোই তোমাদের কাছে পৌঁছাতে পারবে না তোমরা এবং তোমাদের অনুসারীাই তাদের উপরে বিজয়ী হবে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 আল্লাহ সুমতাল নিজের পরি থেকে মুসা্লামের কাছে প্রকাশ করেছেন দ্বিতীয় অংশে আল্লাহ সুহাম তাল্লাহ দুইটি মজিদা মুসা্লামকে দান করেছেন যার মাধ্যমে মোসা আলাহামকে আল্লাহ তৈরি করে নিয়েছেন এবং তৃতীয় অংশে আল্লাহ সুহামতাল্লাহ মুসামামকে হুবুহু বলে দিচ্ছেন ঠিক কি ভাষায় কিভাবে কোন বক্তব্য মোসা ফের উপস্থাপন করবেন এবং এমনকি সেই দাওয়াতের ফলাফল কি হবে সেটা আল্লাহ সুবাহতাল্লাহ বলে দিচ্ছেন বলে দিলেন তারা কখনোই তোমাদের কাছে পৌঁছাতে পারবে না তোমরা এবং তোমাদের তাদের অনুসারী প্রবল থাকবে তোমরাই বিজয়ী হবে মোসাই কি বলবেন কাছে গিয়ে বলতেন। তোমরা তার কাছে যাও এবং বলো ইন্না রাসুলা রাব্বিকা ইসরাইল মাআ না ইসরাহম তোমরা তার কাছে যাও এবং বলো আমরা উভয়েই তোমার রব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 তোমার রবের কাছ থেকে নিদর্শন সহকারে আয়াত সহকারে আমরা তোমার কাছে এসেছি যে হুদাকে অনুসরণ করে অনুসরণ করে তার প্রতি সালাম তার প্রতি শান্তি একই সাথে কত সুন্দর ভাবে মুসা ভারসাম্য রক্ষা করলেন মুসাইসাল্লাম এটাও বলতে ভুললেন না তিনি বলেন আমাদের কাছে এই অহিন করা হয়েছে যে ব্যক্তি এটাকে মিথ্যারোপ করবে মুখ ফিরে নিবে তার উপর আজাব পড়বে যেভাবে বললেন যে ব্যক্তি হেদায়াতসরণ করবে তার উপরে শান্তি সালাম বললেন যে ব্যক্তি করবে তার উপরে আজাপ করবে অন্যত্র আমাদের দেখতে পেসুরা আরফে মূস সালাম যখন সম্বোধন করেছেন কথা বলা শুরু করেছেন তিনি বলেছেন ইয়া হে ফেরাউন আমি বিশ্ব পালন কর্তার পক্ষ থেকে আগত রাসুল সুতরাং এই সম্বোধনের শব্দটি আমরা দেখতে পাই লক্ষণীয় মুসা এমনভাবে সম্বোধন করেননি যে হে আমার মনিব হে মিশরের মহা অধিপতি মহামান্য মাননীয় প্রধানমন্ত্রী এমন নয় যেটা উপাধি সেটা ধরেই মোসাল্লাম ফেরাংনকে সম্বোধন করেছেন ফের হচ্ছে তার উপাধি হে ফের সরাসরি নাম না ডেকে মুসা আলাহ্লাম উপাধি ধরেই ডেকেছেন আদবকে রক্ষা করেছেন কিন্তু অতিরিক্ত ভক্তি মোসা প্রদর্শন করেননি এবং সালাম তিনি বলেছেন আল্লাহর পক্ষ থেকে যে সত্য এসেছে তার ব্যতিক্রম কিছু না বলার ব্যাপারে আমি সুদৃঢ় আমি তোমার ফেসবুক পেজ ডাব্লিউড কম স্ল্যাশ রেইন মিডিয়া অথবা ইউটিউব চ্যানেল ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ ডট ইউটিউব ডট কম